কাব ইবনু মালিক হতে বর্ণিত যে আবদুল্লাহ ইবনু আবু হজরত আল আসলামীর কাছে তার কিছু মাল পাওনা ছিল রাবি বলেন একবার তার সাক্ষাৎ পেলেন এবং তাকে ধরলেন কি তাদের আওয়াজ চড়ে গেল নবী সাল্লা সাল্লাম তাদের কাছে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি বললেন ওহে কাব অতপর হাতের ইশারায় তিনি যেন জানালেন অর্ধেক অতপর তিনি তার পাওনা নিলেন আর অর্ধেক ছেড়ে দিলেন